সম্মানিত উপস্থিতি আমরা ধারাবাহিক ভাবে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 আর তিনি কোমলতাকে পছন্দ করেন সহিদে বর্ণিত হয়েছে রাসুল্লাহ নিশ্চয় তিনি সব বিষয়ের ক্ষেত্রে কোমলতাকে পছন্দ করেন সহি মুসলিমে বর্ণিত হয়েছে রসুল্লাহ সাল আলী হস্লাম বলেছেন নিশ্চয় তিনি পছন্দ করেন এবং তিনি কোমলতার কারণে খাদিসে বর্ণিত হয়েছে রাসুল্লাহ সাল আলী সাল্লাম বলেছেন বিরাট কল্যাণ থেকে বঞ্চিত করা হয়েছে রাসুল্লাহ আলী সাল্লাম আরো বলেছেন কোন বান্দাকে ভালোবাসেন, তখন তাকে নম্রতার মতো নিয়ামত দান করেন কোন গৃহবাসী নম্রতা পরিহার করলে তারা কেবল কল্যাণ থেকেই বঞ্চিত হয় সুনান অপরে হাদিসে বর্ণিত হয়েছে কার জন্য জাহান করা হয়ে জাম প্রত্যেক ওই ব্যক্তির জন্য হারাম যে আল্লাহর নৈকট্য প্রাপ্ত নম্র ও কোমল কি উপস্থিতি আজ যদি আমরা আমাদের সমাজের দিকে লক্ষ্য করি কয়জন মানুষের মাঝে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 উপরি পাওনা ছাড়া সামান্য উপকার এমনকি নিজের ছাড়া অন্যদের প্রতি তারা বিন্দু মাত্র নম্রতা দেখায় না সর্বদা অন্যদের ফাসানোর ষড়যন্ত্রে লিপ্ত থাকে সহি মুসলিমে বর্ণিত হয়েছে রাসুল্লাহ সাল আলী সাল্লাম এরশাদ করেছেন আল্লাহম্মা এবং তাদের প্রতি কঠোর আচরণ করে তুমি তার প্রতি কঠোর হও আর যে আমার উম্মতের কোনোরপ কর্তৃত্ব ভার লাভ করে এবং তাদের প্রতি নম্র আচরণ করে তুমি তার প্রতি সদয় হও আরো আশ্চর্যজনক অবস্থা হলো কেউ কোনো ভালো কাজ করছে তো সেটা কেউ অনেকে সহ্য করতে পারে না বরং তার মানহানি করতে মিথ্যাচার করতে থাকে এসব কেন হচ্ছে এসব কেন করা হচ্ছে এর কারণ হচ্ছে বিনয়ের অভাব। নম্রতা ও নিজেকেই বড় কিছু মনে করার কারণে এমন হচ্ছে আজ রাস্তাঘাটে চলতে গেলে দেখবেন হাঁটা চলার মাঝেও কত মানুষ দাম্ভিকতা দেখাচ্ছে অন্যকে তুচ্ছ জ্ঞান করছে অযথা কাউকে ছোট করে কথা বলছে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 জাকাতকে তার স্থানে রাখার নাম কোমলতা ঠিক তেমনি সেভাবেই করতে হবে যেভাবে রাসুল্লাহ সাল্লাহ আলি সাল্লাম তা বাস্তবায়ন করে দেখিয়ে গেছেন আর সেভাবে করলেই তা হবে ওই ক্ষেত্রে বিনয় ও কোমলতার পরিচয় আল্লাহ সব তদা আমাদেরকে বিনয় ওকমনো তার সঠিক অর্থ বুঝে আমল করার তৌফিক দান করুন আমিন ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ